প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে এই কথাটাকে পুনরায় উল্লেখ করা হলো যেন সামনের কথাটাকে এর উপরে আত্ম করা যায় এরপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোন হিদায়তান যারা আমার হিদায়তের অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না আসলে এভাবে মাটা অতিরিক্ত তাদের উপর কোন ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না আর হুসনের মধ্যে ফরক হল যে সামনের কোন হালাত নিয়ে মানুষ যখন চিন্তিত হয় শঙ্কিত হয় এটাকে বলা হয় যখন চিন্তিত হয় এটাকে বলা হয় যারা ইমানদার এবং নাকামল কারী তাদের সামনের কোনো ভয় থাকবে না মৃত্যুর পরে সামনের কোনো ভয় থাকবে না এবং দুনিয়ার জীবনের জন্য তাদের কোনো হোজনও থাকবে না নার আরেকটা রুকু শেষ হলো কারণে সেখানে মদিনায় সাহাবাহাম যে সকল কুফারদের সম্মুখীন হতেন তাদের নিয়ে খেতাব এখানে বেশি পরিমাণে থাকবে এটাই স্বাভাবিক এনাম করছেন তাদের উপরে তাদের পূর্বপুরুষদের উপরে এগুলো উল্লেখ করবেন এবং তাদের পূর্বপুরুষদের উপরে যত এনাম আল্লাহ তালা দিচ্ছেন সবগুলোরই এজমআদি একটা তাজকের এখানে আসবে এখান থেকে এই তাদের সাথে মুখাতটা শুরু হলো এখানে আল্লাহ তারা প্রথমেই তাদেরকে আল্লাহ তালা নিয়ামতের কথা স্মরণ করে ইমান এবং আমলে সাহেহের দিকে দাওয়াত দিচ্ছেন প্রথমে ইজমালিভাবে এরপর আবার তাফসিলিভাবে এই তাদেরকে খেতাব করে আবার তাদের উপরে বিভিন্ন নিয়ামতের কথা উল্লেখ করে তাদেরকে দাওয়াতটা দেবেন এখানে ইহুদীদের মধ্যে বিশেষ করে হুজর আল্লাহ আলিয়া সাল্লামের জমানায় যে সকল ছিল তাদের মধ্যে ওলামা যারা তাদেরকে যেমন খেতাব করছেন যারা আওয়াম তাদেরকেও খেতাব করছেন ওলামাদের বিভিন্ন সিপাতের দামিমা উল্লেখ করছেন এবং আওয়ামদেরও তা অবস্থাটা উল্লেখ করছেন এগুলো উদ্দেশ্য হল আমাদেরকে তাম্বি করা যে আমরা যেন আমাদের মধ্যে যারা ওলামা হবে তারা যেন ওলামা ইয়াহুদ্দের এই গ্রহণ না করে আমাদের মধ্যে যারা আওয়াম হবে তারা যেন ওই আওয়াম ইয়াহুদ্দীদের সেই সিপতটা গ্রহণ না করে ইয়া ইয়াবানি ইসরাদ দুইটা ইয়াকুব আলী ইসলাম মাল ছিল গায় মাফ নাম কোরআন করিমে ইসরায়েল শব্দটা আসছে এক জায়গায় ই সেটা ছাড়া আর বাকি সব খাবার হালাল ছিল তো ইসরা ইল শব্দটা ইয়াকুব আলী ব্যাপারে আসছে এখানে ইয়াকুব এই শব্দটা না বলে ইসরা দিকে নেজবুত করে তাদেরকে বলতেছে কারণটা কি এটার কারণ হলো যে ইসরা ইল শব্দটা ইব্রানি শব্দ ইসরাহ বা আল্লাহ আল্লাহ নির্বাচিত ব্যক্তি সফল বাফিউ তো তাদেরকে খেতাব করা হইতেছে তাদের নামের অর্থটা কি হবে যে হে আল্লাহ একজন প্রিয় বান্দার সন্তানেরা তো নামের মধ্যেই তাদেরকে যেন দেয়া হইতেছে তোমরা মনে করো তোমরা একটু ইয়াদ করো তোমরা কার সন্তান আর যাইতেছে কোন দিকে তো এই তাদেরকে নামের ভিতরেই যেন পরবর্তী যে দাওয়াতটা দেওয়া হবে এই দাওয়াতের প্রতি দাওয়াতটা গ্রহণ করার জন্য তার জন্য ইয়া বানী ইসরাইল বলে তাদেরকে খেতাব করা হয় ইয়া বানী ইসরা আবদিল্লাহ ইয়া বানী সফি أولاد ياعقوب اذكروا نعمة يالت يقول لهم في سورة مريم في عشبه يقول لهم يا أخت هارون ما كان ابوك امرأة سوء وما كانت أمك بغية أخت هارون يقول لهم يا بني اسرائيل أولاد ياعقوب اذكروا نعمة يالت أناعمت عليكم تمره ما رشي شب نعمت لك تشورن کرو لشب نعمت أمي تمادرك ديتي لهم أناعمت عليكم عليكم أي على آبائكم যে সকল নিয়ামত আমি তোমাদের পূর্বপুরুষকে দিয়েছিলাম যেগুলো সামনে বিস্তারিত বিবরণ আসতেছে তো তোমরা আমার সে সকল নিয়ামক গুলোর কথা স্মরণ করো স্মরণটা করবে কিভাবে আর বিত আতি এটা হলো শুকুরের কাইফিয়তিরের কাইফিয়ত হলো বিয়ান্তাস করু তোমরা সেই নেয়ামত গুলো শুকুর আদায় করো আর শুকুরের হবে বিত আমার হুকুম পালন করো একটা জিনিস লক্ষ্য করো এখানে বনি ইসরা আল্লাহ বলতেছেন উদ করু নির্মাতি তোমরা আমার নিয়মের কথা স্মরণ করো নিয়ামত কথা স্মরণ করো এটা দ্বারা হলো আল্লাহ তালা তার নিজের দিকে তাই না নিজের দিকে আমিও তোমাদের স্মরণ করবো তাই না বানি ইস্যালকে আল্লাহ তালা বলতেছেন উদকরু নিয়মাতি কিন্তু একই রকমের কথা উম্মাতে মহাম্মদ আল্লাহ তালা বলছেন কিন্তু সেখানে বলছেন হলো উদ করুন এটা হলো ওম্মতে মহম্মদ ইয়ার ফজিলত এই পূর্বে সব ওম্মতের উপরে আল্লাহ তালা ও বলতেছেন যে তোমরা আমাকে স্মরণ করো আর ওদের ব্যাপারে বলতেছে যে তোমরা আমার নেয়ামতের কথা স্মরণ করো তপাত হয়ে গেল না যে ওম্মতে সরাসরি আল্লাহ তালার দিকে মত অজ্যোগ করতেছে আর ওদেরকে মত উজ্জ্বর করতেছে যে আমার নেয়ামতের স্মরণ করো নেয়ামতের ওয়াসেতে আমার স্মরণ করবো এই বুঝছো না তোমরা আমারে স্মরণ করো আর এখানে বলতেছে তোমরা আমার আমার নিয়ামত কথা স্মরণ করো এই কপাত এবং আহাদ তাদের জন্য যেমন আমাদের জন্য একই রকম কয়েক জায়গায় আসছে ইফাই আহাদের কথা এবং আহাদ এটা মুনাফিকের আলামত বলে আখ্যায়িত করা হয়েছে এটা হয় না আমরা অনেক সময় যে একজনের সাথে কথা দিছি তো মনে মনে করি যে সে আমার পরিচিত মানুষ কথা দিলাম তোদিকে যাওয়া জরুরি যাই না অবশ্যই এগুলো নক্জে আহাদের অন্তর্ভুক্ত নক্জে আহাদের অন্তর্ভুক্ত কথা যখন একটা মুখ দিয়ে আমার বের হয়ে গেছে বাস এটা আমি পূর্ণ করবোই আর যদি করতে না পারি তাহলে আমি আবার এটা বলি যে ভাই কথা গিয়েছিলাম কিন্তু রাখতে পারতেছি না এটা আবার তুমি বলো এটা তোমার ভিতরের সালামতের দলিল একটা কথা যখন বলেছে একজনকে যখন বলছো যে আমি বাংলা বাজার যাবো আসর নামাজ পড়েই সাথে সাথে হেঁটে থাকবে পরে তুমি গিয়ে দাঁড়ালেছ সে তার কোনো খবর নেই পরে অনেকক্ষণ দেরি করার পরে তারা যখন দেখা হয়েছে বলছো ও আমি তো ভুলে গিয়েছিলাম এইভাবে একটা ব্যাংক করে বলতেছি এটা তখন মোমেনের চরিত্র হতে পারে মুক্তি যখন কথা একটা বের হয়ে গেছে আমিও সম্মতি বলতেছে কিন্তু আর কোনো খবরও নাই এদের সূচনাটা কি এইভাবে হয়েছে এই যে বলে যে আমি ক্ষমতায় এই করব সেই করব এদের এই এমনি হয়েছে শুরুতে হয়তো এইভাবেই হয়েছে ছোট বোনগুলোর ভিতরে আসতে আসতে আসতে একটা সময় আল্লাহ মেহরবানিতে হয়তো আমরা ভালো সিপাতা হয়ে যাবো আর এই ছোট ছোট জিনিসগুলো যদি আমাদের দোষ থেকে যায় এটি তো যখন আমরা বড়দের অনেকের সাথে মিশবো তখন একটা বড় ভয় প্রকাশ করো যে লোকটা কেমন দিয়ে কথা রাখবে আদত ছিল যে হজুরের সাথে একজনে কথাবার্তা হয়েছে তো ওই লোকে কথা এখনো পূর্ণ হয় নাই সে বলছে যে আপনি একটা এখানে একটু দাঁড়ান কবলাম নবু অথবা আদার নবুয়া এটা একটু ইয়া তো একটু দাঁড়ান আমি বাড়ি থেকে পরে সে বাড়ি থেকে ভুলে গেছে দুই দিন না তিন দিন পরে সেখানে আসতে দেখেছি মনে রাখে থাকে তোমার কথা বলার পর তুমি ভুলে গেছো তাহলে এখানে দ্বিতীয় কথা হলো এটা হারাম তাদেরকে দাম্বি করতেছেন তোমরা আমার পূর্ণ করে দিয়েছি সেটা হলো মিনাল ইমান আমার পক্ষ থেকে তোমাদের উপরে যে হুকুম সেটা আহদিদার উদ্দেশ্য হল হুকুম আমি তোমাদেরকে যে হুকুম দিয়েছি সেই হুকুমটা তোমরা পূর্ণ করো সেটা হলো যে অঙ্গীকার আমি তোমাদের সঙ্গে করেছি এই দর্জমাটা হবে এখানে ইমানি বিদিহিদান আমাকে আসলে হ্যাঁ ছিল না ইয়াই ফেলে দিয়ে ওই নুন তার নিচে কাস্টাটাকে বাকি রাখছে এই কাস্টাটাই দারত করতেছে ইয়াই মাহজুফার উপরে ইয়া এটা মহ মাহুফের মফল ফার হাবু নিতোরে আমাকেই ভয় করো না এটা এখানে বিশেষভাবে কেন বললো এটা বলল হলো যে ইহুদিদের মধ্যে যারা আওয়াম তারা তো ইমান আনা না আনা এটা তারা নিজেরা কিচ্ছুই বুঝে না ওলামা যারা আছে তারা ইমান নিয়ে আসলে কিন্তু তারা এই আশঙ্কায় যে আমরা ইমান যদি আনি তাহলে মানুষে আমাদের শ্রদ্ধা করবে না মানুষের ভক্তি শ্রদ্ধা তো ছুটে যাবে এই যে আমাদের একটা হালকা আছে দন এটা তো ছুটে যাবে এই ভয়ে বিমা ইমন টানো না আগে তো হলো এজমালি ভাবে বললো হুদ আর আউ হু দ্বারা আসলে এটাই বুঝাইতেছে যেটা পরে আসতেছে তবে এটা এজমালি ভয় বলছে আমার নতের কথা স্মরণ কর এবং আমার সঙ্গে তোমরা সেই কোরআনের উপর ইমান আনো যা আমি অবতীর্ণ করেছি যা তোমাদের সঙ্গে যে কিতাব রয়েছে তার সমর্থক লিমা মাহুম যে কোরআন আমি অবতীর্ণ করেছি তোমাদের সঙ্গে যে তাওরাত রয়েছে এর সমর্থক রূপে এর সমর্থক রূপে এটা বলে ইমানের উপরে দেওয়া হইতেছে যে আমি যে তোমাদেরকে কোরআনের উপর তাওরাতের তাও কোন দিক দিয়ে তাওরাতের মধ্যে যে সকল মাজামিন আছে এটার মধ্যে তাই আছে এক দ্বিতীয় হলো তাওরাতের মধ্যে আছে যে আফিরুজ্জামান নবী একজন আসবে তিনি কোরআন নিয়ে আসবে এই কথাগুলো কোরআনের মোয়াফেক হইতেছে একেবারে অতএব তোমাদেরকে যে পুরানের উপর ইমান কিছু না তোমাদের কাছে তোমরা এই পুরাণের প্রথম অস্বীকারী হয়েও না তার মানে কাফের তো হবে না কারণ মকা কাফের তো মুফের হ্যাঁ নাজিল হওয়ার পরে তারাই প্রথম প্রত্যাখ্যানকারী হয়েছে তাহলে এদেরকে যে বলতেছে তোমরা আউআালে কাফের বোন না তার মানে হলো কিতাবদের মধ্যে তোমরা আউআালে কাফের বোন তোমাদের পড়ে যতজনে প্রাণকে অস্বীকার করবে সবাই তো তোমাদের দেখা দেখে অস্বীকারটা করবে কারণ তোমাদের পরবর্তীরা তোমাদের অনুসারী হবে সবার গুনা তোমাদের উপরে হবে এক থেকে আরেকটা বুঝো কাফের হওয়া এটা তো সর্বাবস্থায় চরম অন্যায় প্রথম যদি কাফের হোক প্রথম প্রত্যাখ্যানকারী হও। তাহলে পরবর্তী সবার গুনাটা তোমাদের নক্সে কুফুরের উপর আবার এটা এসে জমবে এটার থেকে যে বিষয়টা এখান থেকে বুঝে আসে সেটা হলো যে কোন একটা গুনা সেটা বাহার হাল গুনাই কিন্তু সেই গুণাটাকে চালু করা একদম করা যে গুণাটা তার উপরে আসবে সবার তো হবেই তার উপরে সবারটা আসবে আর কাজ। অন্যায় সেটা তো বাহারাল অন্যায় কিন্তু যদি কারাদারা শুরু হয় তাহলে তার এই অন্যায় জগন্নাথ আরো বেড়ে যায় দেখো তোমরা ইমানটা নিয়ে আসো ইমানটা যদি না আনো তোমরা প্রত্যাখ্যান করো তোমরা ওলামায় ফেরা খেতারটা আসলে ওলামা তোমরা আহলে এলিম তোমরা বুঝতেছো তোমরা যদি অস্বীকার করো তাহলে তো তোমাদের দেখা থেকে অনেকে অস্বীকার করবে মানবে না এটা সবারটা দূর করা হবে তুলনায় অনুসরণীয় দালালতুন নস হলো যে এই আয়তে যে তাম্বি করা হইতেছে যে তোমরা এটা মানো বুঝতেছ তখন এটা মেনে নাও এখানে সরাসরি হুকুমটা হলো কোলানা দালাল আতান ওই সব মানুষকে মেনে না নেয় তাহলে যারা এদের দেখা দেখে মানবে না সবার গুরুটা তাদের উপরে হবে আয়াতি সমানন কালীলা আয়াতি সমানন কালিলা তোমরা আমার আয়াতের বিনিময়ে তোমাদের কিতাবে মোহাম্মদ সাল্ল আলী যে সকল গুণাবলী এসেছে এই আয়াত গুলোকে বিকৃত করে তোমরা তোমাদের নিম্ন তোমাদের অধীনস্থ যারা তাদের কাছ থেকে তুচ্ছ মূল্য গ্রহণ করোনা হলো যে তোমরা যে আসল সিফাত গুলো আছে এগুলো তোমরা তোমাদের সাধারণ যারা আছে ইহুদি তাদের কাছে তোমরা বললে না বলার কারণে তাদের কাছে তোমরা সম্মানী রয়ে গেলে তোমাদেরকে যেমন হাদিয়া তোফা দিতা এটার অর্থ কোন এটা না যে মানে কোন একজনের কাছে মাছটা একটা নিচে আসছে তো আমি জানি সহিছটা এমন সে যেহেতু পয়সা দিচ্ছে তো ওই সহিছটা না দিয়ে অন্য একটা মাছটা দিয়ে দিলাম যে পয়সা দেয়নি কিন্তু আমি জানি আমি যদি হক কথাটা বলি যে একটা জিনিসকে যদি আমি সমর্থন করি যে এরা তো সহি হকের উপরে আসে আমি যেটা সেটা যদি বলি তাহলে তো আমার দল আস্তেছে ছুটে যাবে ছুটে যাবে আমি আমার আগের হাদিয়া তোফাগুলো চালু রাখলাম এই চালু রাখা এটাও এই কথাটা বলছো কিনা এইটা বলতে দেখো আমার আয়াতগুলো গুলোকে তোমরা গোপন করো না তোমরা আমাকেই ভয় করো আগের কথা আবার আনতেছে আমাকেই ভয় কর্তি না যে কাজ গুলো ছাড়তে হবে যেটাকে তোমরা নিজেরা বানাও এটার সঙ্গে মিশ্রিত করোনা মানে কিছু সত্য বলো কিছু মিথ্যা কথা বলো এটা করোনা তোমরা হাক্কা আগে আসেন হাক্কা এবং হককে তোমরা গোপন করোনা না তাহল আলী হাসালাম বলতে জানো যেটা হক তারা তো জানতোল্লা আলী আসালামের যে সকল সিফাত গুলো আছে সেই সিফাতের আলোকে তিনি হক কে গোপন করতো এখানে দেখো কয়েকটা জিনিসকে নিষেধ করা হয়েছে একটা হলো আউয়ালে কাফের বনুনা এমনি তো কুপুরি করা সেটা তো মজমুম আছে এখানে তার মধ্যে সবচেয়ে জঘন্য হলো একটা সত্যকে গোপন করা সামনে পৃষ্ঠাটা উল্টো কী মানে হকের ব্যাপারে সেখানে কি পরিমান পৃষ্ঠা দেখো এখানে এই কীমানে হাফ এটার ব্যাপারে ফিল কিতাব যারা আমি যে স্পষ্ট দলিল এবং হৃদায়ত আমার কিতাবে স্পষ্ট ভাবে বর্ণনা করেছি সেটা স্পষ্ট ভাবে বর্ণনা করার পর যারা সেটাকে গোপন করবে যেগুলো আমি পুরান অবতীর্ণ করেছি এগুলোকে যারা গোপন করবে গোপন করবে ব্যাপারটা এমন হইতে পারে না যে পুরান কারিমে আসছে সেটা আসলে এত অস্পষ্ট এত অস্পষ্ট যে এটাকে গোপন করলো তেমন কোন অসুবিধা নাই ব্যাপারটা বলতেছে না সেটাকে আমি কিন্তু তারা সেটাকে অস্পষ্ট রাখতেছে আমি যেটাকে স্পষ্ট করছি এটাকে তারা মনে করতেছে না। জন্যই তাদের অপরাধটা আরো বেশি সঙ্গীন হয়ে দিতে আদিমা হলিন আমি মানুষের সামনে স্পষ্ট করে বলার পরে এরাইটাকে স্পষ্ট করতেছে না এটাকে গোপন করে রাখতেছে এদের ব্যাপারে কি দেখাল এরপরে আবার সে কি করবে এবং নিজের আমল দুরুক্ত করতে হবে এবং এ পর্যন্ত যা কেটমান করে ফেলছে এই তিনটা কাজ করলে তারপরে গিয়ে আমি তাদের তবা কবন করবো আর নয় করছে অংশটা তারা গোপন করবে এই যে আমার আয়াত গোপন রেখে যা যা আসতেছে এটার ব্যাপারে না। যা যা খাইতেছে ভিতরে আগুন ঢুকাই দিয়েছে তারা এক দুই নম্বর তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন আচ্ছা চলো এই আয়াত মুখস্থ করে ফেলো যারা হাফেজ তারা তো আবার শুধু হবে দিয়ে নিলে হলো গায়ের হাফেজ রি আয়গুলো মুখস্থ করো প্রথম দিনই বলছিলাম শয়তালের এই ধোকায় না যে আমি গায়ের হাফেজ ইমান এরপরে আসতেছে মালি এবং জিসমানি দুটা শিরোনাম বলতেছে শুধু আপসাল নামাজ কায়ন করো আর আতা বলে সাথে নামাজ পড়ো মাল মুসলিন মুসল্লিদের উদ্দেশ্য হলো এখানে নামাজের মধ্যে রুকু ছিল না ইহুদিদের নামাজে রুকু ছিল না তাদেরকে বলা হয়েছে তোমরা রুকুওয়ালা নামাজ যারা পড়ে তাদের সঙ্গে রুকু কর উদ্দেশ্যটা কি মানে মুসলমান হও মুসলমান হয়ে মুসলমানদের সাথে মিলে জামাতের সাথে নামাজ পড়বে তাহলে আকিম সলাতের কথা বলা হলো বলে তো সমস্ত নামাজ তোমরা কায়েম করবে সেটা জামাতের সাথে আদায় কথা জামাতের সাথে তো জামাতের সাথে নামাজ পড়ার ব্যাপারে ইসলামের বিধান হলো যে আমাদের আবুানিব রাহিমুল্লাহ রায় হলো জামাতের সাথে নামাজ পড়া পুরুষের জন্য সন্ন্যতাদা বেজাই অজর যদি ছাড়ে তাহলে সে সুন্নতের মহাকের মধ্যে আবু হানিক রায় হলো যে ওজোর ছাড়া যদি কেউ জামাত ছাড়ে তাহলে সে সুনতে মহাকরকের গুণা হবে জাহিশ মধ্যে আসছে লাজিদ ফিল মসজিদ মসজিদের কাছে যারা আছে আজানের আওয়াজ যত জন শুনতে পারে এতটুকু এরিয়ার ভিতরে আছে তারা যদি মসজিদে গিয়ে ছাড়া নামাজ পড়ে নিজের বাসায় তাহলে সে নামাজটা পড়লো কিন্তু ঠিক আছে সেটা প্রকাশ আছে যেটা নামাজটা তো মসুরি হয়েছে যে নামাজটা আদায় করা হবে মসজিদে জামাতের তাই না কেতমানটাই দারালাত বোঝায় মানে ধর্ম কর্ম সম্পর্কে কিছু জানে লুকাই রাখতেছে পাবলিক ইহুদের ব্যাপারে তোমিম যে ওই মানুষ জিজ্ঞাসা করতেন এরা আবার কোথায় হবে যারা তারা তাদের আত্মীয় মধ্যে যারা মুসলমান হয়ে যেত তাদেরকে বলতো আলাদিনের দিনের উপর অনর থাকো মানে সাধারণ পাবলিকদের মধ্যে কেউ যদি মুসলমান হয়ে যেত তোমরা যদি বললামের কাছে এসে পরামর্শ চাইতো দেখেন আমি তো মুসলমান হয়ে গেছি হ্যাঁ ভালো এটা করো করো ভালো এটা করো কিন্তু আপনি আরে কত বছর আদার থাকে কর তোরা এদের ব্যাপারে আল্লাহ বলতেছে তোমরা মানুষকে ভালো সব কাজের আদেশ করো না নিজেরা নিজেদেরকে ভুলে যাও হাত মরুন বীর দেখো রবাহিনা আল্লাহে কিন্তু আল্লাহ তালা দেখো কিভাবে বান্দাদেরকে বুঝাইতেছে সব খতের এতে মানে আরে কোন একটা মনে করো যে কোনটা লোক সে খুব বড় পয়সাওয়ালা সে তার একদম নিম্ন মানের একজন কর্মচারী তার কথা শুনে না তারা এটা তেল মাখার দরকার আছে তুই আমার কথাটা শুনতে যে সকল ইহুদি বা আরাম ভাবে আমাদের আল্লাহ তারা বলেন সুমহ আল্লাহ দয়া মায়া তোমার না বললে কি করার ছিল শুধু বলেছি মানো বা শেষ একটা কথাই শেষ আর কিছু বলার দরকার ছিল একদম দরকার ছিল তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ করো বিলান আর নিজেদেরকে ভুলে যাও কেউ কি ভুলে যেতে পারে কোন কাজের কথা ভুলে দিতে পারে মানে হলো তার তুকু না নিজেদেরকে তোমরা ছেড়ে দাও ওই ভালো কাজে নিজেদেরকে উঠাও না তার নাহা ফালা তা বিহি তোমরা নিজেদেরকে সেই ভালো কাজের নির্দেশটা দাও না অথচ পক্ষ থেকে যে ধমকি আমালা। কথা আমলের খেলাফ যদি হয় কারো তাহলে কথা কাজের মুখালাফাতের উপরে ধমকি সেটাও রাতে আছে। এটা তো তোমরা জানো তোমরা তোমরা কি তোমাদের মন্দ কাজ গুলো বুঝো না কি বুঝো না ফিরে আসবে না এটা তোর জমা জব না আফালা তাঁকেও না ফাঁতার তোমরা কি বুঝবে না বা বুঝতেছো না তোমরা কি ফিরবে না তাহলে এখানে দেখো তাদেরকে বলতেছে এই তোমরা অন্যকে তো ভালো কাজের নির্দেশ দাও নিজেদেরকে ভুলে যাও নিজেদেরকে কেন ভুলে যাও এখানে নাকির করা উদ্দেশ্য হলো দ্বিতীয় যাও এটা দেখো এই কথাটা বলতে হলো মানে দেখো তাদেরকে কি বলতেছে তোমরা অন্যকে ভালো কাজের নির্দেশ দাও অথচ নিজেদেরকে ভুলে যাও তাহলে যে এটা বলে যে ধমক দেওয়া হইতেছে তাদের আসলে মূলত কোন কাজটা খারাপ এটা বোঝানো হইতেছে কাজটা তো তারা দুইটা করতেছে একটা হলো অন্যদেরকে ভালো কাজের নির্দেশ দাও আর একটা হলো তোমরা নিজেদের ভুলে যাও কাজ দুইটা না এখন আসলে তাদের উপর ধা হইতেছে কোনটা জুমলা হলো মহল তার মানে হলো তোমাদের অন্যায় হইতেছে দ্বিতীয় কাজটা প্রথমটা ঠিক আছে প্রথমটা তো ঠিক আছে তোমরা অন্যদেরকে ভালো কাজের নির্দেশ দাও এটা ঠিক আছে এটা তো ভালো এটার থেকে ওই মাস আলোটা সাবেদ হয় যে কোন একজন ব্যক্তি সে যদি বেআল হয় বে আমল হয় তারপরও তার জন্য কোন একটা কাজের নির্দেশ দেয়া এটা অবকাশ এবং সেইটা করবেও একটা লোক যদি একটা আমল সে করে না তারপরেও সে অন্যকে সেই কাজটা করার দিতে দিতে করা কারণ দুইটা আলাদা আলাদা জিনিস নেক আমল করা ভিন্ন জিনিস ভিন্ন কাজ এবং অন্যকে নেক কাজের প্রতি উৎসাহ দেওয়া সেটা ভিন্ন কাজ একটা সে না তাই বলে আরেকটা করবে না ব্যাপার তেমন না এই কথাটা বুঝছো না। অতএব বে আমল বে আমল ওয়াইজ সে ওয়াজ করতে পারবে ওয়াশ করতে পারবে কিন্তু সেই ক্ষেত্রে তাকে এটা বলা হবে না যে আপনি যেহেতু আমল করেন না অতএব ওয়াশ করেন না এটা বলা হবে না বরং বলা হবে আপনি যেহেতু ওয়াজ করেন অর্থ আমলও করেন এটা বলা হবে নাহিমহুল্লা থেকে বর্ণিত আছে যে যদি আমর বিল মারুফ এবং মুনকার এই কাজটা এ কারণে আটকিয়ে রাখা হয় যেহেতু আমি গুণাগার অতএব আমি এই কাজটা কিভাবে করি এই কারণে যদি আটকিয়ে রাখা হয় তাহলে আমি তো কত নাকল করি না তা আমি কি আমরবিল মা আরুখ করবো এখানে কথা এটাই যে আমরবিল মা রুফ নাহিয়ানের মুন এটা ভিন্ন আমল নিজে আমল করা ভিন্ন কাজ এই জন্য থানিক্লা বলতেন যে আমি নিজের ভিতরে যখন কোন একটা কাজের ব্যাপারে অবহেলা দেখি তো এখন এটার উপরে আমি বয়ান করি এটার আল্লাহ আমাকে এবার রইলেন যে মধ্যে সব আয়াত আছে না লিমা তা কি হবে তাহলে কেন তোমরা এমন কথা বলো যে কাজটা করো না ওইটা জানলাই মজা একবার আসবে এটা একটু না ওখানে আসবে যে ওখানে আয়াতের স্বভাবের নজর হইলো যে বদরের ফজিল ছুই না ওই কিছু মানুষ বলতেছে আমরা যদি আরেক আরেকটা বদর পাইতাম দিতাম কিন্তু পরে যখন এরকম মারহালা এ তখন তারা হইতে আগ্রহ যেহাদ যাবো এটা হলো ওখানে বলা মানে যেই কাজটা করার তোমার ইচ্ছে না এটা মুখ দিয়ে বলো কেন এটা হলো উদ্দেশ্য লিমা তাপলু না মা মানে যে কাজটা তুমি করার ইচ্ছা করো না এটা বলো কেন এটা একটা ব্যাখ্যা একটা কেউ কেউ বলেন যে কাজটা তুমি নিজে করো না এই কাজটা করো এই কথাটা বলো এই মিথ্যা কেন করো একটা কাজ একজনের নিজে করে না এই কাজটা করে এই কথাটা তুমি বলো কেন যে কাজটা তুমি নিজে করো না এই কাজটা করো এটা এটা হলো সেই ব্যাপার এই কথা বলছো নেই এটা অর্থ এটা না যে কোন একটা নে কামল নিজে না করলে এটা বলা হয়ে যাবে না এটা না তোমার উদ্দেশ্য হলো যে কাজটা করার ইচ্ছাই তোমার নাই এই কাজটা তুমি করবা বা করেছি এটা কেন বলো এটা হলো এই আয়তের মানুষ واستعينوا بالصبر <تب> والصلاه واستعينوا بالصبر والصلاه তোমরা صبر এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে থেকে সাহায্য কামনা করো কুতলুবুল মাউনাতা আলা উমুরিকুম বিসসবরি আল حبসি লিনফসি আলা মা তাকরাহ কুতলুবুল মাউনাতা আলা উমুরিকুম তোমাদের সব ব্যাপারে আল্লাহর কাছে থেকে সাহায্য তোলব করো বিসসবরি صبرের আর তিনটা প্রকার একটা হলো এক দুই নম্বর হলো সবর আল আস তিন দুই শত তিন নম্বর পৃষ্ঠা হলো ওখানে জানল হাসির মধ্যে তাড়াতাড়ি দেখো দেখো ছয় নম্বর হাসিয়া কোথায় আছে তাই না কিন্তু উচিত ছিল যে সবর শব্দটা একদম কিতাবটা শুরু প্রথমবার যখন আসে তখনই বলে দাও হয়তো কোন কারণে ছুটে গেছে পরে তিনি বলছেন চলো এখানে মতনের মধ্যে সবরের তিন প্রকারের কথা সারা হয়েছে সবর আলত তাই না থেকে নিজেকে দূরে রাখা এটা হলো এক নম্বর এরপরে এই একটা শব্দ অতিরিক্ত হয়ে গেছে وَيْلِيها এটা হল আসল শব্দ وَيْلِيها أَصْبِرُ عَلَى الطَّاعَات এটা সঙ্গে على হবে صَبْرُ عَلَى الطَّاعَات صَبْرُ عَلَى الطَّاعَات হলো দাওয়ামُ فِعْلِهَا عَلَى حَسَبِ الطَّاقَةِ الشمسায় ইবাদত বন্ধি করতে থাকাম وَيْلِيها এটা এরপরই মুত্তাসিল হবে أَصْبِرُ عَلَى الْبَلَاءِ ঠিক আছে আ الْجَمِيعِ الصَّبْرُ عَنِ الشَّهَوَات এই বিপদ এলে মনে কষ্ট লাগে বিপদ এলে মনে মেনে নেওয়া যে আল্লাহ পক্ষ থেকে আসছে এটা অভিযোগ করা যাবে না সে কেউ করা যাবে না আমাদের আমরফের মধ্যে সবার বলতে শুধু তিন নম্বরটা বোঝে কিন্তু এটা ওয়াকি নাম্বার কত হিসাব ফজরত দেবেন আল্লাহ হাজর দেবেন তো এখানে সবর দ্বারা উদ্দেশ্য সবগুলি। তোমরা সব রকমের সবর দ্বারা তোমরা এসতে তোমাদের দিনই কাজে সাহায্য তলব দেখো সবরের ভিতরে নামাজ আছে না সবর আলাদা আলাদা ভাবে আজিম আল্লিশ কেউ কেউ এটার ব্যাখ্যা করেন যে সবর দ্বারা উদ্দেশ্য হল সৌম আর সলা উদ্দেশ্য হল সলা সবর দ্বারা উদ্দেশ্য কি সৌম আর সলা সলা সলাত দ্বারা তো সলাথীর উদ্দেশ্য এখন দেখো যে বলতেছে যখন কোনো ব্যাপারে পেরেশান হয়ে যেতেন হাসা বাহু আমরুন যখন কোনো বিষয় হুজুর কে চিন্তিত করে তুলত হামু আমরুন বা নামাজের দিকে ধাবিত হতেন এতক্ষণ যে ব্যাখ্যাটা করা হলো এই ব্যাখ্যা হিসাবে এই জুমলাটা হবে জুমলা বলে এটার দ্বিতীয় আরেকটা আল খেতাবলী ইয়াহুদ কেউ বলে বিশ্ববরী এই খেতাবটা হলো ইহুদিদের দুইটা জিনিস ছিল তাদের বাধা দুইটা কারণে তারা ইমান আনতে পারতেছিল হুবুল মাল আর কি হুবুর রিয়া এই দুইটা কারণে তারা ইমান আনতে পারতেছিল একটা হলো সবর একটা হলো এই ভিতরে যে দুইটা বদ সিফা জমে গেছে হক আদায় করে আদায় করে হক আদায় করে কেউ সলাৎ আদায় করে তাহলে এই সলাতের দ্বারা তার ভিতরে হুসু হুজু পায়দা হবে যেটা কিবিরের মুনা মাতবুরি নেতৃত্ব এটার মুনাফ তো দ্বারা রিয়াসা কাকবে আর সবর সবর দ্বারা যারা বলেন যে শাহওয়াতের কারণে যারা যদি খাস উদ্দেশ্য হয় সৌম তাহলে সৌমের দ্বারা শাহওয়াত কমে যাবে শাহবাদ কমে গেলে হুকুল মাল শেষে যাবে আর যদি সবরটাকে আম অর্থে ধরা হয় তাহলে আম অর্থে ধরা হতো সবগুলোই একেবারে সবগুলোর সুরতে সেখানে ইসলামের সবগুলো হুকুম এমনই যেতে থাকে তাহলে তার শাহ আস্তে আস্তে কমতে থাকবে তারমান কারণ ইমানের থেকে তাদেরকে বাধা দিচ্ছিল যেহেতু তাদের মানে ছিল দুটা জিনিস কে দমায় ফেলে তাহলে আস্তে আস্তে আর নির্দেশ দেওয়া হয়েছে করতে থাকো তাহলে দেখা যাবে ওই বাধাটা দূর হয়ে গেল নিশ্চয় নামাজ বড় কঠিন তবে যারা বিনয়ী তাদের পক্ষে সহজ যারা খাশে তাদের পক্ষে সহজ খাশের বলে উদ্দেশ্য করা যাদের ভিতরে কামেল আছে আল্লাহ বলেটা বোঝাইতেছে যারা জিরো বিশ্বাস করে আল্লাহ যে তারা অবশ্যই তাদের রবের সঙ্গে মিলিত হবে এবং তারা তাদের রবের কাছে হবে তারা হবে তাদের জন্যই নামাজ পড়ানো সহজে দেখো আমরা কত সমাজে কত মানুষ দেখি না যে সহজ কিন্তু মসজিদে এসে চার লাগাত যদি হসু ইয় না থাকে তাহলে বাস্তবিক নামাজটা তার পক্ষে অনেক অনেক কঠিন হবে অনেক কঠিন হবে অনেক কঠিন হবে কত মানুষ আছে যারা নামাজ পড়ত বস্ত তা তাদের তারা তুমি যদি বলো যে কর্মচারী রাখছো মনে করো তারা যদি বলো যদি মস্তিদিকে বিশ্বাস হ্যাঁ অনেক লোক আছে বলে ইসে রুকু শেষ হিসেবে রুকু শেষ হুসে রুকু শেষ হিসেবে মানে হলো এই বানি ইসাইলদের কে আল্লাহ তালা কথাগুলো বলবেন এই একটা খাকা এরপর আবার দেখো এক নম্বর কত চল্লিশ নম্বর থেকে এখানে সাতটা আয়াতে এজমালী ভাবে তাদেরকে খেতাব করা হয়েছে এজমালি ভাবে এখান থেকে আবার তাফসিল শুরু হলো এখান থেকে নিয়ে একবার একশত প্রায় দশটা রুকু রবুল আলমিন একটা জাতিকে ইমানের দিকে দেখো কথা শুরু হয়েছে কি দিয়ে কথা তোমরা স্মরণ করো আয়তের ধরনটা কি এরপরে তাদেরকে তাদের ভিতরে আখেরাতের ফিকির জায়গাইতেছে এমন একটা দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না কারো সুপারিশ গ্রহণ করা হবে না কারো মুক্তিপণ নেওয়া হবে না কেউ সাহায্য করবে না এই কথাটা বলে এখানে কথাটা শুরু করছে তাই না ঠিক এই কথাটা দিয়ে পুরো আলোচনাটা শেষ করবে আঠারো নম্বর দেখো আঠারো pues, <New ngày> এরপর আবার অন্তরের অন্তর এমন একটা কাইফিয়ত যে কাইফিয়তটা আল্লাহ আজমত এবং নিজের তুচ্ছতার অনুভূ তুচ্ছতা থেকে যে অনুভূতিটা আসে তুচ্ছতার অনুভূতির কারণে অঙ্গপত্তঙ্গ দিয়ে কিন্তু আসলে অঙ্গপত্যঙ্গে যেটা জাহের হয় সেটা আসলে না হুসু হলো দিলের টা নামাজের মধ্যেই হসুটা কাম্য নামাজের ভিতরে হসুটা কাম্য কাম্য হওয়ার অর্থ হলো যদি কারো নামাজে হসু না থাকে এই নামাজের অতটুকু সবই তুমি পাবে যতটুকু নামাজের তুমি বুঝা বুঝা পড়ছো জিম্মদারি তো পুরোটাই আদায় নেবে হসু এটা দিনের শিবর আল্লাহ তালার আজমত এবং নিজের তুচ্ছতার অনুভূতি থেকে যে দিলে যে কে ফেরটা হয় না এটা এমনি একবারে শরীর মুচু করে রাখা একবারে মাথা নিচু করে রাখা এটার নাম আসলে না। বরং কেউ যদি তার যখন কথা বলেন তো কথা শোনাই বলেন্লা আসমা ও ইদা ও ইদা দরাবা কি তিনি যখন কথা বলেন তো শুনিয়ে কথা বলেন তিনি দিলে ফসু ছিল খুশু আসলে এইটার নাম মানে সাহাবিদের যে সকল হালাত আমরা পড়ি সেগুলো দেখলে দেখবো যে আমরা এখন খুশু খুশু ঘুসু ফসু বুজুর্গির যে সংজ্ঞা এটা কাইপি বানায় রাখছি যে এই কাইপিওতে হলে বুজুর্গের নিষেধ আসতে আস্তে আস্তে হাঁটা হুজুরের হাঁটার ব্যাপারে আসতে হুজুরে হাঁটতেন স্বাভাবিক ভাবেই কিন্তু সাহাবাহ হুজুরের পিছনে হাতে লোহাইতে এবং একদম আস্তে আস্তে হাঁটা এটা নিষেধ করছে এটা হয় নিঃস্বাদের সাথে তা একদম আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আসলে কামব না আলী রদীলাহুর ব্যাপারে অনেক জনে বলছে হায়াত সাহাবের মধ্যে আছে তিনি যখন কথা বলেন খুব হাত নাড়ান তো আমাদের স্বাভাবিক মনেটা হয় কি কেউ কোনো যদি হাত নাড়ায় মনে হয় যে এই তিনি হাত তো নাড়ান খেতাব করেন নিজেকে হাত তো নাড়ান খেতাব করেন নিজেকে আল্লাহাম